রমাদান উপলক্ষে রিন বিশেষ লেকচার সিরিজ আমার নবী এই সিরিজে আমরা দেখব কেমন ছিলেন তিনি ছিলেন তার চারপাশে কেমন ছিল তার জীবন কেমন ছিল তার আখলাক ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরো বেশি করে ভালোবাসার মাধ্যম গত পর্ব থেকে আমরা শুরু করেছিলাম নবীজি সাল্লাহু আলহিউ আসালামের আখলাকের আলোচনা যা এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসলে নবীজির আখলাক নিয়ে আলোচনা করতে গেলে এরকম কয়েকটা সিরিজ দরকার হবে যেহেতু সেটা সম্ভব হচ্ছে না আমরা নির্বাচিত কিছু অংশ আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ প্রথমে আসা যাক সৎ চরিত্রে নিধিমালা নিয়ে একবার রসদ সাল্লাহু আলিউসালাম মসজিদে ছিলেন এক ব্যক্তি এসে নামাজ আদায় করল তারপর রসুলের সামনে এসে সালাম দিল রসুল সাল্লাহু আলি আসলাম সালামের জবাব দিয়ে বললেন তুমি ফিরে গিয়ে নামাজ পড়ে আসো কেননা তুমি নামাজ পড়ো লোকটি ফিরে গেল। এবং নামাজ পড়ল পূর্বের মতোই এরপর রসুল সাল্লাহু আলি আসলামের সামনে এসে সালাম দিল রসুল্লা সাল্লু আলি আলসালাম বললেন তোমাকেও সালাম তুমি ফিরে গিয়ে নামাজ পড়ে আসো কেননা তুমি নামাজ পড়ো এভাবে তিনবার হলো এবার লোকটি বলল সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না লক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবি তিনবার নামাজ আদায় করলেন প্রতিবার রসাল্লা আলি আসলাম তাকে বললেন তুমি নামাজ পড়ো এর মানে হচ্ছে মানুষ অনেক সময় আমল করে এবং ইবাদতে শ্রম ব্যয় করে কিন্তু তাতে কোনো লাভ হয় না কেন না কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য তাদের পাওয়া যায়নি এবং উদ্দিষ্ট শর্ত পূরণ হয়নি এ কারণেই ইসলামী জীবনবিধান মানুষের আমল বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হবার জন্য মূলনীতি নির্ধারণ করে দিয়েছে আমরা এখানে চারিত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত তেমন কতগুলি মূলনীতি আলোচনা করব ইনশাআল্লাহ যেমন কথা ও কাজে মিল থাকা রসুলসাল্লু আলহামের জীবনে কখনও এমন ঘটিনি নিজে তিনি একদিন কিছু বলেছেন পরে তার বিপরীত করেছেন বরং তার কথা ও কাজে পূর্ণ মিল ছিল নবোতের পূর্বেও এবং পরেও মক্কায় এবং মদিনায় যদি বিপরীত কিছু পাওয়াই যেত তাহলে সেটা তার শত্রুদের জন্য গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে দাঁড়াত কিন্তু কখনো এমনটা হয়নি মাদিনী জীবনের শুরুতে মুসলমানদের জীবনে এই মহান চরিত্র ভূষণ প্রতিষ্ঠার জন্য অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়েছে সাহাবিকন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তা নবীজি সাল্লু আলী আসালামের কাছে জিজ্ঞাসা করেন তারা বলেন যদি আল্লাহ তা আমাদেরকে জানান আমরা সে অনুযায়ী আমল করব রসল্লা সাল আলিউলাম বললেন জিহাদ অনেকে তা অপসন্দ করলেন এ প্রেক্ষিতে আল্লা তালা তাদের আয়াতিল করলেন হে ইমানদারগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করোনা কাছে এমন কথা এবং সোয়েব আলাই জবানিতে আর আমি এটা চাই না যে আমি তোমাদের যে কাজ করতে নিষেধ করি তোমাদের পশ্চাতে আমি নিজে সে কাজ করি সুরাহুদ তিনি আপন গোত্রকে বলছেন কোনো বিষয়ে তোমাদেরকে বারণ করা হলে আমি সে আবার কাজ করব এই নীতি আমার নয় এই ধরনের মন্দ স্বভাব কোনো নবীর জন্য শোভা পায় না কথায় ও কাজে মিল না থাকা এটা বল মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতালা তাদের সম্পর্কে বলেন যখন মুনাফিকরা আপনার নিকটে আসে ওরা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রসুল আল্লাহ জানেন যে আপনি নিশ্চয়ই তার রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী সুরা আল মুনাফিকুন। আয়াত এক এভাবে আল্লাতাল তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন তাদের কথার ইন্নাকাল রসুল্লাহ অর্থাৎ নিশ্চয়ই আপনার আল্লাহর রসুল এই কথাকে মিথ্যা সাব্যস্ত করেননি বরং তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন কথার সাথে তাদের কাজের ও নিয়তের মিল না থাকার কারণে মোট কথা আমল বিশুদ্ধ হবার জন্য প্রথম শর্ত হচ্ছে কথায় ও কাজে সমন্বয় থাকা এর পরের বিষয়টি হচ্ছে নিয়ত আমল সঠিক হবার দ্বিতীয় মূলনীতি হলো নিয়তের সঙ্গে কথা ও কাজের মিল থাকা এবং তারপরের বিষয়টি হচ্ছে নববই আদর্শের সাথে মিল থাকা আমল শুদ্ধ হবার জন্য প্রথম শর্ত ছিল কথা ও কাজের মিল থাকা দ্বিতীয় শর্ত ছিল নিয়তের সাথে কথা ও কাজের মিল থাকা কিন্তু এই দুটো কি যথেষ্ট উত্তর হচ্ছে তৃতীয় আরেকটি শর্ত বাস্তবায়ন জরুরি তা হলো আমল এমন হওয়া যেন নিয়ত কথা ও কাজ নববী রীতি অনুসারে অর্থাৎ নববী আদর্শের আলোকে হয় আমরা আগে উল্লেখ করেছি নবীজির আখলাকে হচ্ছে চারিত্রিক শুদ্ধতা সম্পর্ক নিশ্চিত হবার জন্য একমাত্র মাপকাঠি আল্লাহতালা কোরআনে বলেন ফি হাসানা অর্থাৎ নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লু আলি আসলামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং তিনি হলেন আদর্শ আর আদর্শকে অনুসরণ করতে হয় আমাদের যাবতীয় আমল সঠিক হবার জন্য এই আদর্শের পথে হওয়া এবং আদর্শে পদাঙ্ক অনুসরণ করা আবশ্যক এই আয়াতকে রসুল্লা সাল্লু আলি আলসালাম আরও স্পষ্ট করে বলেন মান আমিলা আমালান লাইসা আমরুনা আমালানদু অর্থাৎ যে ব্যক্তি এমন কোনো আমল করল যা আমার আদেশ নয় তা প্রত্যাখ্যাত এর দৃষ্টান্ত একটু আগের হাদিস থেকে বর্ণিত নামাজ না হবার হাদিস থেকে নেয়া যায় সেই সাহাবি মসজিদে এসে নামাজ আদায় করেছেন তার কথা কাজ ও নিয়ত সংগতিপূর্ণ ছিল কিন্তু কথা কাজ ও নিয়ত তার নামাজে সেই হাদিস অনুসারে পরিচালিত হয়নি যেখানে রসল সাল্লু আলহাম বলেছেন সল্লু কমা রাই তোমনি উসল্লি অর্থাৎ তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তাই তিনি সেই সাহাবিকে বলেছেন ফিরে গিয়ে নামাজ পড়ে এসো কেননা তুমি নামাজ পড়োই রসদাল্লাহ আলাই আসসালামের অনুসরণের অনুপস্থিতি আমলকে বাতিল করে দিয়েছে এই মূলনীতিগুলোকে যদি আমরা সামারাইজ করার চেষ্টা করি তাহলে পাচ্ছি আচার ব্যবহার সহ যাবতীয় আমল যত সুন্দরই হোক তাতে তিনটি বিষয় পরিপূর্ণ থাকতে হবে এক সব ধরনের আমল সুন্দর হওয়া চাই তা কথার আমল হোক বা কাজের দুই আমল বাহ্যিকভাবে সুন্দর হওয়াই যথেষ্ট নয় বরং বাহ্যিক সৌন্দর্যের সাথে আমলের নিয়ত সুন্দর ও সঙ্গতিপূর্ণ হতে হবে তিন কেবল আমলের সৌন্দর্য ও নিয়তের সৌন্দর্যও যথেষ্ট নয় বরং আমলটি হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী এবার আসি আমরা ইখলাস নিয়ে যে কোনো জিনিস বস্তু হোক বা অবস্তু সবকিছু সাথে কনুষ মিশ্রিত হবার একটা সম্ভাবনা থেকে যায় জিনিসটি যদি কলুষতা থেকে মুক্ত হয় এবং নিষ্কলুস হয় তাকে বলা হয় খালিস আর কলুষ মুক্ত কাজকে বলা হয় ইখলাস ইসলামী পরিভাষায় ইখলাসের মর্ম হচ্ছে মানুষ যে আমলি করবে তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এই উদ্দেশ্যের সাথে অন্য কোনো প্রবৃত্তিজাত ইত্যাদি উদ্দেশ্য থাকবে না কোরআনের অনেক আয়াতে কাজে ইখলাস অবলম্বনের আদেশ করা আছে আল্লাহ তালা বলেন তাদেরকে আদেশ দেয়া হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্তে হয়ে একনিষ্ঠ ভাবে তার ইবাদত করতে অন্য আয়ত্ত বর্ণিত আছে ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفا إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله يحكم আমি আপনার প্রতি এই কিতাব সত্য সহ অবতীর্ণ করেছি অতএব আপনি আল্লাহর ইবাদত করুন তার আনুগত্যে বিশুদ্ধচৈত্য হয়ে এবং আল্লাহ আর বলেন আপনি বলুন আমি তো আল্লাহরই ইবাদত করি তার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে তিনি আরও বলেন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহরের জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক তার কোন শরিক নেই এরই আদেশ আমাকে করা হয়েছে এবং আমি সর্বপ্রথম আনগত্যকারী এখলাস হচ্ছে অন্তরের আমল যে সম্পর্কে আল্লাহ তালা ছাড়া কেউ অবগত নয় তাই এই ব্যাপারে মহান আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট রসল সাল্ল আলী আসলামের কাছে ইস্লাসের কতটা গুরুত্ব ছিল সেই বিষয়ে আমরা জানতে পারি বিভিন্ন বর্ণিত হাদিস থেকে এখলাসের ব্যাপারে অবগতির জন্য দুটি বিষয় অবশ্যই থাকতে হবে এক নিয়তের ব্যাপারে সম্যক অবগত থাকা যেহেতু নিয়তের মধ্যেই এখলাসের রহস্য নিহিত এবং দুই এই নিয়তকে যাবতীয় ক্ষতিকর উপাদান থেকে মুক্ত রাখা এবং সেই সকল ক্ষতিকর উপাদান কি তাও জেনে রাখা নিয়ত আসলে কি ইমামান্নবী রহমাহুল্লাহ বলেন নিয়তর্থ প্রত্যয় অন্তরে সুদৃঢ় ইচ্ছা পোষণ করা সিরাত নববীর দিকে তাকালে এই বিষয়টি আরও স্পষ্ট হবে মুসলিমগর মক্কা ছেড়ে মোদিনা হিজরত করেছেন স্বরাইন রীতিনীতি প্রতিষ্ঠা ও রসুদাল্লু আলহামের আদেশাবলী সঠিকভাবে পালনের উদ্দেশ্যে কিন্তু দেখা গেল এক সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হিজরতের ফজিলত পেতে নয় বরং উম্মে কায়েস নামের এক নারীকে বিয়ে করার উদ্দেশ্যে তাই তাকে বলা হয় মুহাজির উম্মে কায়েস এই ঘটনার পর রসদাল্লু আলি আসলাম আমলের মূল্যমান পরিষ্কার জানানোর জন্য বলেছেন হে লোকসকল সকল কাজ নির্ভরশীল নিয়তের ওপর মানুষ যা নিয়ত করবে তাই হবে যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ ও তার উত রাসুলসাল্লু আলিয়ামের দিকে তার হিজরত আল্লাহ উত রাসুলের দিকেই হয়েছে বলে গণ্য হবে আর যে ব্যক্তি হিজরত করবে পার্থিব কিছু অর্জনের নিমিত্তে কিংবা কাউকে বিয়ে করার জন্য তার হিজরত সেই মতেই হবে যার জন্য সে হিজরত করেছে ইমাম বুখারির সংকলিত গ্রন্থ আল জামি যাকে আমরা সহি বুখারি বলে জানি সেই গ্রন্থের প্রথম হাদিস হচ্ছে এই হাদিস বিশেষ প্রেক্ষাপটে বর্ণিত হলেও এই হাদিসটি প্রকৃতপক্ষে দিনের একটি সুমহান নীতিমালা বয়ান করে দিয়েছে দুই ব্যক্তি হিজরত করেছে প্রত্যেকে স্বদেশ ত্যাগ করেছে যেখানে সে বেড়ে উঠেছে রয়ে গেছে তার পরিবার প্রিয়জন ও প্রতিবেশী তবুও প্রতিকূল পরিস্থিতিতে মক্কা থেকে মদিনার মধ্যকার দূরত্ব তার পাড়ি দিয়েছে কিন্তু একজনের উদ্দেশ্য ছিল শরীয়তের বিধিবিধান প্রতিষ্ঠা করা অপরজনের উদ্দেশ্য ছিল এক নারীর কাছে পৌঁছে তাকে বিয়ে করা উভয়ের কাজ কিন্তু একই কিন্তু উদ্দেশ্য ভিন্ন এই যে উদ্দেশ্য এর নামই রসদ্দাল্ল আলি আসলাম দিয়েছেন নিয়ত একটু আগে উল্লেখ করা হয়েছিল নিয়তের দুটি বিষয় যার মধ্যে দ্বিতীয়টি ছিল নিয়তের ক্ষতিকারক উপাদান কী তা মুসলিমের জন্য জানা আবশ্যক তার মধ্যে একটা হচ্ছে রিয়া রিয়া হচ্ছে ইবাদত প্রকাশ করা এবং এর মাধ্যমে মানুষের হৃদয়ে অবস্থান তৈরি করতে চাওয়া এটা আসলে মুনাফিকদের বৈশিষ্ট্য রিয়াকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করা হয় বলা হবে শোয়িং অফ আর এটা হচ্ছে ছোট সীরক যেমন হাদিসে বর্ণিত রয়েছে রসুলসাল্লু আলিউ আসলাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি ছোট সির্কের সাহাবিগণ জানতে চাইলেন আল্লাহ রসুল ছোট সির্ক কি তিনি বললেন রিয়া রসুল্লাহ সাল্লু আলিউ আসলাম এই দুষ্ট ব্যাধি থেকে আত্মাকে পবিত্র রাখার ব্যাপারে অনেক আগ্রহবোধ করতেন কেন না? এই ব্যাধি সকল আমলকে বিনষ্ট করে দেয় এবং আমলকারীর জন্য আক্ষেপ ও অনুতাপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না রসল সাল্লু আলহি আসাল্লাম এই সম্পর্কে সতর্ক করে বর্ণনা করে গেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বিচারের জন্য উপস্থিত করা হবে এমন এক ব্যক্তিকে যে শহীদ হয়েছিল তার সামনে তার প্রদত্ত নিয়ামতকে তুলে ধরা হবে সেগুলো চিনতে পারবে আল্লাহ বলবেন তুমি এই অনুপাতে কি আমল করেছ সে বলবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি লড়াই করেছো যেন তোমাকে বীর বলা হয় তা তো বলা হয়েছেই এরপর তার ব্যাপারে ফায়সালা করে দেয়া হবে তাকে তখন অধমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর সেই ব্যক্তিকে আনা হবে যে নিজে এলম শেখেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পাঠ করেছে প্রদত্ত নিয়ামত তার সামনে তুলে ধরা হবে তা সে চিনতে পারবে আল্লা বলবেন তুমি এই অনুযায়ী কি আমল করেছ উত্তরে সে বলবে আমি ইলম শেখে অন্যকে শিখিয়েছি আপনার জন্য কোরআন তেলাবাত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি ইলম শিখেছিলে যেন তোমাকে আলেম বলা হয় কোরআন পড়েছ যেন তোমাকে কারই বলা হয় তা বলা হয়েছে তারপর তার ব্যাপারে ফয়সালা দেবেন তাকে অধমুখে করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছেন তার সামনে তার প্রদত্ত নিয়ামতকে তুলে ধরা হবে তা সে চিনতে পারবে আল্লাহ বলবেন এই ক্ষেত্রে তুমি কি আমল করেছ সে জবাব দেবে আল্লাহ আপনার পছন্দনীয় সকল খাতে দান করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছো যেন তোমাকে দাতা বলা হয় তা বলা হয়েছে বটে তারপর তার ব্যাপারে ফয়সলা করে দেবেন তাকেও অধমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে এই লম্বা হাদিস থেকে রিয়া সম্পর্কে আজ করা যায় একজন শহীদ যে কিনা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়েছে সেটা ছিল তার বিভ্রম কারণ সে মনে মনে চাইতো অন্যরা তাকে বীর বলুক কিন্তু তার ঠিকানা হলো জাহান্নাম নিয়তের আরেকটি ক্ষতিকর উপাদান হচ্ছে অন্তরের ঝোঁক অনেকে আছে যারা অন্যকে দেখানোর জন্য আমল করে না বটে কিন্তু অন্যের সামনে সৌন্দর্য প্রকাশ করে তাদের প্রশংসা পাওয়া অথবা তাদের নিন্দা থেকে বাঁচা এবং সম্মানিত হওয়ার বাসনা করে যেমন আবু হুরাই রা দিল্লো আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল আল্লাহ রসুল এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে চায় এবং পার্থিব সম্মানও অর্জন করতে চায় রসুল্লাহ সাল্লাহু আলিউসালাম বললেন তার জন্যে কোনো স্বভাব নেই বিষয়টি সাহাবেদের কাছে কঠিন মনে হলো তারা লোকটিকে বলল তুমি আবার রসুলসাল্লাহু আলিউসালামের কাছে যাও হয়তো তার কথা বোঝো লোকটি আবার এসে জিজ্ঞেস করল আল্লাহ রসুল এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে চায় এবং পার্থিব সম্মানও হাসিল করতে চায় রসুল সাল্লাহু আলি আসসালাম জবাব দিলেন তার কোনো সবাব নেই এরপর আবারও সবাই লোকটিকে বললো পুনরায় রসুল সাল্লাহ আলিউসালামের কাছে গিয়ে এই কথা জিজ্ঞেস কর রসুল্লাহ সাল্লু আলিহসালাম তৃতীয়বারও একই জবাব দিলেন তার কোনো সবাব নেই এই হাদিস থেকে বোঝা যায় সাহাবিরা রসুল সাল্লাহু আলিউসলাম থেকে ভিন্ন কোনো জবাব আশা করছিলেন এজন্যই বারবার লোকটিকে আবার জিজ্ঞাসা করার জন্য পাঠাচ্ছিলেন সাবারাও মানুষ ছিলেন তাদের কামনা বাসনা ও ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তারা রসুদসাল্লু আলিহু আসাল্লামের এই কথা শুনে তাদের সকল আগ্রহ এবং মনোবাসনা আল্লাহ ও তার রসুলের সামনে উৎসর্গ করেছেন আরেকজন এমনি অন্য একটা প্রশ্ন করেছিলেন আবু মুসাই আল আসারি রাজিয়াল আনহু বলেন এক বেদুইন রসুদসাল্লু আলহিহ আসালামকে জিজ্ঞেস করল এক লোক গণিমতের মালের উদ্দেশ্যে জিহাদ করে অপরজন জিহাদ করে তাকে স্মরণীয় করে রাখতে এবং তার মর্যাদা দেখাতে অন্য বর্ণনা আছে এক ব্যক্তি জিহাদ করে আত্মসম্মান রক্ষাতে অপরজন করে বীরত্ব প্রদর্শন করতে আরেকজন করে মানুষকে দেখাতে এখানে কে আল্লাহর পথে আছে রসদাল্লাহু আলিয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য জিহাদ করে সেই কেবল আল্লাহর পথে আছে অর্থাৎ প্রশ্নে উল্লেখিত একজনও আল্লার পথে নেই ইখলাস নিয়ে এতক্ষণের আলোচনার পর নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে ইখলাস হলো মূলত অন্তরের বিষয় তাই যে ব্যক্তি আমল করবে তার সত্তার সঙ্গেই ইখলাস জড়িত হয়ে পড়বে কেবল সেই নিশ্চিত করে বলতে পারবে তার ইখলাস আছে কি নেই মানুষের কাছে এমন কোনো মাপকাঠি নেই যা দ্বারা ইখলাস পরিমাপ করা সম্ভব আবু মসুদ রদিল্লা আনহু বলেন যখন আমাদের প্রতি সাদাকা প্রদানের নির্দেশ এলো আমরা বাজারে মানুষের পণ্য বয়ে দিয়ে প্রাপ্ত মজুরি সাদাকা করতাম আবু আকিল এভাবে আধা সাদাকা প্রদানের জন্য নিয়েলেন। অন্য এক সাহাবি নিয়েলেন আরও কিছু বেশি তখন মুনাফিকরা বলল আল্লাহ তো এত অল্প সাদাকার মুখাপেক্ষী নন আর এর পরের মানুষকে দেখানোর জন্যই বেশি দান করল তখন আয়াত নাজিল হল লা <laughs> । মোমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয় এবং আপন শ্রমলব্ধ সামান্য সম্পদ ছাড়া কিছুই পায় না তাদেরকে যারা বিদ্রুপ করে আল্লাহ তাদেরকে বিদ্রূপ করেন তাদের জন্য রয়েছে মর্মন্তত শাস্তি সুরাত্তবা আয়াত উনআশি ইখলাস স্বতন্ত্র কোনো আমল নয় বরং তা অন্য আমলের সঙ্গে আদায় হয়ে থাকে কেননা এটি হচ্ছে আমলের গুণ আর গুণকে কখনো বস্তু ছাড়া পৃথক করে দেখা যায় না তাই এমনটা বলা যায় না অমুক আজ ইখলাস পালন করেছে হাদিস এসেছে একনিষ্ঠভাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে না হলে আল্লাহ আল্লাতালা বান্দার আমলই কবুল করেন না এখন প্রশ্ন আসা স্বাভাবিক শুধু যদি নিয়তি করা হয় কাজের মাধ্যমে তার বাস্তবায়ন না করা হয় তবুও কি স্বভাব বা গুণা হবে এই উত্তর জানার জন্য আমরা কোরআন ও সুননার কিছু বিবরণ দেখতে পারি আনাসিমেন মালিক রদুলিল্লা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলী আসলাম তাবক যুদ্ধ থেকে ফিরেছেন মদিনার কাছাকাছি এসে বললেন মদিনায় এমন কিছু লোক আছে তোমরা যত পথ ছুলেছ যত উপত্যকা পাড়ি দিয়েছ তারা তোমাদের সঙ্গেই ছিল সাহাবেগণ বললেন আল্লাহ রসুল তারা মদিনায় থেকেও নবীজি সাল্লু আলিম বললেন হ্যাঁ তারা মোদিরায় থেকেও তবে তাদের আটকে রেখেছে কেবল অপারগতা হাদিসের ব্যাখ্যায় এই আয়াত উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই যারা আপনার নিকট যখন এই আশায় আসলো যে আপনি তাদের বাহন দিবেন আপনি বললেন আমি এমন কোনো বাহন পাচ্ছি না যা তোমাদের আরোহণের জন্য দেব তখন তারা এই অবস্থায় ফিরে গেল যে তাদের চোখ থেকে অঝরে অশ্রু বইছিল। এই দুঃখে যে তারা আল্লা রাস্তায় ব্যয় করবে এমন কোনো কিছুই পাচ্ছে না সুর আত্মাও বা আয়াত বিরানব্বই ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন আউফি রহমাউল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন রসুল সাল্লাহু আলী আসসালাম লোকজনকে তার সঙ্গে জিহাদে বের হতে নির্দেশ দিলেন একদল সাহাবি রসুল সাল্লাহ আলি আসসালামের কাছে এলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে মোগফাল রদিয়াল্লাহ আনহু ছিলেন তারা বললেন আল্লাহ রসুল আমাদের জন্য বাহনের ব্যবস্থা করুন রসুল সাল্লাহু আলি আসলাম তাদের বললেন আল্লাহর কসম তোমাদের বাহন হিসেবে দেয়ার মতো আমি কিছুই পাচ্ছি না তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল জিহাদ ছেড়ে ঘরে বসে থাকা তাদের জন্য ছিল বেদনাদায়ক তারা পাথেও ও বাহনের ব্যবস্থাও করতে পারেননি আল্লাহ তালা যখন তার ও রসদ সাল্লাহ আলহামের প্রতি তাদের ভালোবাসা প্রত্যক্ষ করলেন তখন তাদের অপারগতার কথা উল্লেখ করে আয়াত নাসিল করেন এরপর এববিন কাসির রাহমাহুল্লাহ বিভিন্ন সূত্রে আনাসেবেন মালিক রদুলিল্লাহ আনহুর হাদিসটি উল্লেখ করেন যেহেতু তাদের অন্তরে নিয়ত ছিল তাই রসদ্সাল্ল্লা আলিয়াস্লামের কাছে আবেদন করেছিলেন যেন যুদ্ধের ময়দানে পৌঁছতে তিনি সহায়তা করেন তারা সশরীরে যুদ্ধে উপস্থিত হতে না পারলেও হৃদয় ও মননে ছিলেন মুজাহিদদের সাথেই অস্থির মনে তাদের সংবাদের প্রতীক্ষা করছিলেন তাই ইচ্ছা ও দৃঢ়তার বিনিময়ে তারা প্রতিদানের উপযুক্ত হয়েছেন তাই হাদিসে এসেছে সবের ক্ষেত্রে তারা তোমাদের সঙ্গে সামিল হয়েছে অপরদিকে আবু বকরার রদুল্লা আনহু বলেন আমি রসুদ সাল্লু আলিউলামকে বলতে শুনেছি পরস্পরে যদি দুজন মুসলমান তরবার নিয়ে মুখোমুখি হয় তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে আমি বললাম আল্লাহর রসুল হত্যাকারী তো ঠিক আছে কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ নবীজি সাল্লাহু আলিউসালাম বললেন কেননা সেও তার সঙ্গীকে হত্যা করতে উন্মুখ ছিল এখানে নিহত ব্যক্তিরও দৃঢ় ইচ্ছা ছিল যে সম্ভব হলে সে তার সঙ্গীকে হত্যা করবে অতএব ভালো কাজে নিয়োগ করলে বিনিময়ে সব পাওয়া যাবে আর মন্দ কাজে নিয়োগ করলেও গুনা হবে সন্দেহ নেই মুসলিম মাত্রই তার ইখলাস যাচাই করে দেখা উচিত যেন আমলের সুফল পাওয়া যায় কিন্তু যদি ইখলাস বাস্তবে না পাওয়া যায় তবে কি আমল ছেড়ে দেব ইমাম গজ্জালী রহমার কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন রিয়া ও লৌকিকতার ভয়ে কাজ ছেড়ে দেওয়া উচিত না কেননা আমল থেকে দূরে রাখাই শয়তানের উদ্দেশ্য যেহেতু ব্যক্তি চায় তার আমল যেন ইখলাস শূন্য না হয় এখন যদি আমলেই ছেড়ে দেয় তাহলে তো আমল ইখলাস উভয়টাই নষ্ট হলো এরপর তিনি আবু সাইদ খারাজের এক ছাত্রকে দেয়া উপদেশ উল্লেখ করে বলেন ইখলাস আমল থেকে পৃথক করা যায় না তাই তোমরা আমল অব্যাহত রাখো ইখলাস অর্জনের চেষ্টাও ছেড়ো না ইখলাসে চিন্তা যেন তোমার আমলই বন্ধ করে না দেয় আমি তোমাকে বলিনি আমল ছেড়ে দাও আমি তো বলেছি আমলে ইখলাস আনো ফুজাইল বিন ইয়াস রাহিমাল্লাহ বলেন মানুষের জন্য আমল ছেড়ে দেয়া রিয়া আর মানুষের জন্য আমল করা শেরখ উভয় অবস্থা থেকে আল্লাহ তোমাকে মুক্ত রাখলেই সেটা হবে ইখলাস ইখলাস নিয়তের আলোচনা দিয়ে আজকের পর্ব এখানে শেষ করছে আগামী পর্বে আরও কিছু আকলাকের দিক নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ ওসল্লা আলসাই মোহাম্মদ ওয়াআ আলি ওয় আসাহাবি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডাব্লিউ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ মিডিয়া